পরিবেশিত আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াতের বিপরীতে গাফিরদের প্রতিক্রিয়া কি কি ছিল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 তার একটা চমৎকার উদাহরণ হলো ফির আউনের জাদুকররা ফির তাদের বলেছিল যদি তারা মূসাকে পরাজিত করতে পারে তাহলে এর বিনিময়ে তারা পাবে স্ট্যাটাস প্রতিপত্তি অর্থসম্পদ আর ফেরআনের নৈকট্য দুনিয়ার লোভেই তারা জাদু দেখাতে এসেছিল কিন্তু যখনই তারা দেখল মূসা সালাম আল্লাহর সত্য নবী তার মুজিজার কাছে তাদের জাদু পরাজিত তখন তারা দুনিয়ার বাস্তবতা বুঝতে পারলো।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 शेटा कारेर होलो इमान। जीवन हलो परीक्षा अल्लाह बार बार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 ফিতায় পতিত না হয়ে কেউ স্থিতিশীলতা আর সমৃদ্ধি অর্জন করতে পারে না আল্লাহ নুহ ইব্রাহিম মুসা ইসা এবং মুহাম্মদ সাল্লা পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় যখন তারা ধৈর্য ধরেছেন তখন আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত কষ্ট দিয়ে ঘেরা আর জাহান্নাম ঘেরা নক্সের বাসনা দিয়ে প্রশ্ন হচ্ছে আল্লাহালা কেন মানুষের পরীক্ষা নেন এর উত্তর হলো।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 আবুবকর রাজিয়াল্লাহ আনহুকে নিয়ে আমরা আগে আলোচনা করেছি তিনি ছিলেন কোরআশদের মধ্যে বেশ সমাদৃত একজন ব্যক্তি কিন্তু ইসলামের জন্য তাকেও নির্যাতিত হতে হয় ঘটনাটা আমরা বর্ণনা করবো আলবিদায় ওয়ান নিহায় থেকে আবদুল্লাহ ইবিন মুহম্মদ বলেন আবু মুহাম্মদ এ বিন ইমরান হজরত আইসাদ আনহা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবিগণ যখন একত্রিত হলেন তখন তারা ছিলেন আটত্রিশ জন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 কাফির ও পাবিষ্ঠের দল আপনার এই দুরবস্থা করেছে আমি নিশ্চিত আশাবাদী যে আপনার প্রতি জুলুমের প্রতিশোধ আল্লাহ তালা তাদের থেকে নেবেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বললেন রসুল্লাহ সাল্লাহ আলহালাম কেমন আছেন উম্মুজ্জামিল রাজু আনহা বললেন পাশে তো আপনার মা আছেন তিনি আমাদের কথাবার্তা শুনছেন আবু বকর রজ্লাহ আনহু বললেন তার জন্য কোনো অসুবিধা হবে না উম্মুজামিল জানালেন রসুল উল্লাহ সাল্লাহাম সুস্থ ও ভালো আছেন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 তিনি জানতেন ইসলাম হচ্ছে সত্য আর সত্য বলতে তিনি মোটেও দ্বিধাবোধ করেননি দুই রসুলের প্রতি ভালোবাসা আবু বাকর দেখিয়েছেন বোধ করে সেটা আর কেউ দেখাতে পারেনি জ্ঞান ফেরার পর জ্ঞানের প্রথম প্রশ্ন ছিল না আমার কি হয়েছে তার প্রশ্ন ছিল রসুল্লাহ সাল্লাম কেমন আছেন তার পরিবার তার গোত্র তাকে নিয়ে চিন্তিত আর তিনি চিন্তিত রসুল্লাহকে নিয়ে তার শরীরে যে অবস্থা ছিল আমাদের তেমন হলে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 আর তাই তার যে অত্যাচার হয়েছে আর কারো উপরে তা হয়নি কারণ তাকে নির্যাতন করতো তারই মনির উমাইয়া বিন খালাফ আর তাকে রক্ষা করার জন্য কেউই ছিল না আবু বকর বা ওসমানের মতো সাহাবিরা নির্যাতিত হলেও একটা পর্যায়ে তার পরিবারের লোক বা গোত্রের লোক তাদের নিরাপত্তা দিয়েছে কিন্তু বিলাল রাজিয়াল্লাহকে সাহায্য করার মতো কেউ ছিল না সে সমাজে কোনো আইন ব্যবস্থা বা কোর্ট ছিল না যে সেখানে গিয়ে বিলাল অভিযোগ পেশ করবে একটি হাদিসে আবদুল্লাবিন্দ আনহু বলেন প্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন সাতজন আবু বকর রাজ আনহু আমার আনহু তার মা আনহা সোয়াবহ বিলাল রাজ আনহু এবং মিকতার রাজিয়াল আনহু বস্তুত আপন চাচার তত্ত্বাবধানের মাধ্যমে রসুল সাল আলাইকে আল্লাহ তালা নির্যাতন থেকে রক্ষা করেছেন আর আবু বকর রাজ আনহুকে রক্ষা করেছেন তার গোত্রের মাধ্যমে অন্যান্য সাহাবাদের তাদের গোত্রের মাধ্যমে মুশরিকগণ ধরে নিয়ে যায় এবং লোহার পোশাক পরিয়ে প্রখর রৌদ্রের মধ্যে দগ্ধ করতে থাকে অবশেষে হজরত বিল্লা রাজিয়াল্লাহ আনহু ছাড়া অন্যরা মুশ্রিকদের ইচ্ছানুযায়ী বক্তব্য বাধ্য হয় কিন্তু হজরত বিল্লা রাজিয়াল আনহু আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিজের জীবনকে তুচ্ছ এবং নিজের সম্প্রদায়কে গুরুত্বহীন জ্ঞান করেন ফলে মুশরিকগণ তাকে নিয়ে বালকদের হাতে তুলে দেয় তারা তাকে রশিতে বেঁধে নিয়ে অত্যাচার করতে করতে মক্কার অলিগুলিতে ঘুরতে থাকে তিনি তখনও বলছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বিলাল রাধিয়াল আনহ ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম এবং পবিত্র মনের অধিকারী বনুজুমাহ গোচ্চের উমাইয়া এবং ওয়াহাব এবেন হুজাফা এবং জুমাহ দুপুরের তপ্ত রোদে তাকে মক্কার মরুভূমিতে টেনে নিয়ে চিৎ করে শুয়ে দিত এরপর সে একটি বড় পাথর আনার নির্দেশ দিত जा बुकर पर रखा हत्याद के अस्वीकार कर लाद और उज्जार पूजा कर नतुबात मृत्यु पर्यत निर्तन चलते थकु से कठिन अमानसिक निर्तन भोगरत अवस्थाएं आहद्लाचार कर मणिबर का यूजलेस हो जा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 कतदिन यह चलो से बोल तुम्हो नष्ट कर अवस्था देखते तुम्हें उद्धार कर अबू बकर रज्लाह अच्छा तई करबार तर चाहते एक हिष्टपुष्ट और शक्तिशाली हाफसी दास आमार ही धर्म अनुसार ही विलाले बदले तुम्हें दिए देव उमाइया बल ठीक राजी अबू बकर रज्लाह से तुम्हारे এ বলে আনহু বিলাল আনহুর বদলে সেই গোলাম তাকে দিয়ে দিলেন এবং বিলাল রাজিয়াল আজাদ করে দিলেন আর এভাবেই আল্লাহর ইচ্ছায় আবুকর রাজিয়াল আনহুর বরকতময় হাতে বিলাল রাজিয়াল আনহু অত্যাচার থেকে মুক্তি লাভ করেন আবুকর রাজি আলাহ আনহু শুধু বিলাল নন আরো ছয় মুসলিম দাসদাসীদের মুক্ত করেছিলেন ইবেন হিসাম থেকে বর্ণিত তিনি মদিনায় হিজরত করার আগে বিলাল রাজিয়াল আনহু ছাড়া আরও ছয়জন ইসলাম গ্রহণকারী গোলামকে আজাদ করেন বিলাল রাজিয়াল আনহু ছিলেন এদের সপ্তম ব্যক্তি তিনি আমির এ ফুহাইরা রাজি আল্লাহ আনহুকে আজাদ করেন যিনি বদর ওহু যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরের মাউনার যুদ্ধে শহীদ হন তিনি উম্মে উবয়েস ও জিন্নিরা দাসিদয়কে আজাদ করেন জিন্নিরা আজাদ হওয়ার সময় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই অবস্থা থেকে কুরায়শরা বলল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 আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পদ দান করবো সুর আযাত পাঁচ থেকে সাত আল্লাহ তারা আরো বলেন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 ইসলামের প্রথম যুগের এই অসাধারণ তরুণের ইতিহাস সত্যি চমৎকার এই সাহাবিকেই আল্লাহ রুসুলসাল্লু আলাই্লাম মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লাহরের ছাই মুস্তাব এই কাজে অসাধারণ ফল লাভ করেছিলেন তার জীবনের শেষটাও অসাধারণ সেটা ছিল ওহুদের ময়দানে ইনশাল পরবর্তীতে এই কাহিনী আমরা আলোচনা করব পরের সাহাবি সাহিবাক্কাস সা আদিবিন আবি আকাসের কাহিনী আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম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 হুম কদ খুলিবুজ আহুম নিয়ম ও সুন্ন অনিল কৌমিল মুিমিন কি যখন পয়গম্বরগন নৈরাশ্যে পতিত হয়ে যেতেন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 এই প্রসঙ্গে আল্লাহ আয়াতল করলেন আফর আই তল্লিক উন্নদ অলবিত হি আহ দল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 এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব সুরা মারিয়াম আয়াত সাতাত্তর থেকে আশি আর খাব্বাবের উপর নিষ্ঠুর অত্যাচার চালানো উম্মু আনমারের পরিণতি না জানলেই নয় আল্লাহ জল তার কাজের উপযুক্ত ফায়সালা করেছিলেন উম্মু আনমার মারা গিয়েছিল এক অদ্ভুত রোগে ভোগে প্রচণ্ড মাথার যন্ত্রণা তাকে উন্মাত করে দিত কোনোভাবে এই যন্ত্রণা কমত না তীব্র যন্ত্রণায়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 অন্যান্য সম্পর্কেইন মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া raindropsmedia.org 2 0 1 5